সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহ আলী রচিত বয়ান আহজামাদ আকিদার বনা কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন আলহামিনা এবং আকাশ থেকে নাজিল হওয়ার বিষয়ের উপর ইমান রাখি এর মধ্যে আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি গত পর্বে আমরা শুরু করেছিলাম ইসা মারিয়াম আল্লাহ সালসাল্লাম আকাশ থেকে নাজিল হবেন এবং তিনি কি কি করবেন তার কিছু আলোচনা আমরা করেছি কোরআনে কারিম থেকে দলিল দিয়েছি আমরা কত পর্বে যে ইসাঈলা সালাতামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন এবং তাকে কেউ হত্যা করতে পারেনি এবং আমরা বলেছিলাম যে যে আয়াতে যে আয়াত দিয়ে তারা দলিল দেয় যে তার মৃত্যু হয়েছে তারপর তাকে উঠাই নিয়েছে বিশেষ করে খ্রিস্টানরা তারা ভুল পথে আছে কারণ ইনি মুফিক অর্থ হচ্ছে ইমামী বিজয় তাবহমতুল্লাহ আলাই যিনি রইসুল মুফাসীন তিনি বলছেন কবজা করে উপরে উঠিয়ে নিব এবং সেটাই বাস্তব আল্লাহ তারা তাকে উঠিয়ে নিয়েছেন রসোল্লাহাম তার সাথে দেখা করেছেন এবং রসোল্লাহ সাল্লামের উন্মত হিসাবে তিনি আবার এই দুনিয়াতে আগমন করবেন দুনিয়াতে আগমন করবেন কোরআনে করিমের ভাষ্য আমরা আগে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই হাদিস থেকে গত বর্মন আমরা শুরু করেছিলাম যে রসুল হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে ঈসা আলাহ সালাতাম নাজিল হবেন তার মধ্যে একটি হাদিস আমরা তার মধ্যে একটি হাদিস উল্লেখ করেছি আবহাওয়া জিল থেকে যে অছিরেই তোমাদের মধ্যে ইবনে মারিয়াম নাজিল হবে তিনি ইনসাফকারী হিসেবে নাজিল হবেন তিনি সলিফ ধ্বংস করবেন ক্রুশ ধ্বংস করবেন ক্রুশ থাকবে না মিথ্যাকে ভেঙে চুনমার করে দিবেন ইয়ক্তুল খিনজির শুকর হত্যা করবেন শুকর খাওয়ার মতো লোক থাকবে না এবং সম্পদ এত বেশি পরিমাণে যে কেউ সেটা গ্রহণ করতে চাইবে না তখন একটি সৈজদার দুনিয়া এবং তার মধ্যে যা থেকে উত্তম হবে কারণ সম্পদের মানুষ ব্যস্ত থাকবে সৈজদা দেওয়ার সময় পাবে না সেই জন্য হবে সবচেয়ে দামি জিনিস তারপর আবহাওয়া দেয়হু القران الايه تي تلاوات করলেন ও ইমমিন আহলুল কিতাবি ইল্লা ইওমান নাবিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াওমাল ক্বিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদ অর্থ এর তাফসীর شبه জৌল কুরসা দ্বিতীয় আরেকটি الله এসে সাবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুমুকুম মিনকুম ও ইমাম উকুম তখন তোমাদের ইমাম হবে তোমাদের থেকে অর্থাৎ বোখারিতে হাদিসটি এসেছে মুসলিম হাদিসটি এসেছে যে তোমাদের ইমাম তোমাদের থেকে হয়তো হবেন অর্থাৎ যিনি ইমাম তখন ছিলেন তিনি ইমাম হবেন আর মুক্তাদি হবেন ইসা আলহস আসলাম হওয়ার পর প্রথম দেখবেন যে একামত হয়ে গেছে তখন বলা হবে যে আপনি আমাদের নিয়ে সলাতা দায়ী করুন বলে না তুমি এই একামত তোমার জন্য কায়েম করা হয়েছে তুমি এখানে ইমামতি করো আমি তোমার পিছনে সলাত আদায় করব এর মাধ্যমে তিনি এ উম্মতের অন্তর্ভুক্ত হবেন্ভুক্ত হবেন ইমা মুসলিম বর্ণাকরণ জাবেের আল থেকে তৃতীয় হাদিস উল্লেখ করছি এখন সেখানে মুসলিম বর্ণাকরণ থেকে তিনি বলতে শুনেছি হক এ উম্মতের একটি বিরাটী থাকবে যারা হকের প্রতি হক সাথে যুদ্ধে লড়াই লিপ্ত থাকবে জাহের তারা প্রকাশিত থাকবে তারা যুদ্ধে জয়লাভ করতে হবে জরুরি অর্থাৎ তাদের হক টা প্রকাশ থাকবে এরা হক এর উপর আছে এরা দিয়ে থাকবে এরা সবসময় জানবে যে মানুষের উপর আছে এই মানুষগুলো যুদ্ধ করতে হকের উপরে তারা সব সময় লড়াইতে থাকবে এমত অবস্থা ইসেবনে মারিয়াম তখন নাজিল হবেন ফাইয়া কুল ও আমির তাদের আমির বলবেন তাদের শাসক তখন বলবেন চিনি কিন্তু তখন আমাদের যে শাসক যারা আলোচনা আমরা আগে করেছি অর্থাৎ ইমাম মাহদি তখন তাকে বলবেন সল্লিলানা হে অর্থাৎ আমির হবে তা ক্রমিত উম্মা আল্লাহ তাল্মত কে সম্মানিত করেছেন অর্থাৎ আমি এখন তোমাদের পিছনে সালাত আদায় করে অন্তর্ভুক্ত হবো এবং উম্মতকে সম্মানিত করব রসুল্লাহ সাল্লাহাম উম্মত হওয়া তার জন্য সম্মানিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জন্য তাছাড়া চতুর্থ আর কেসি করতে বলেন আলিয়া নবীরা হচ্ছে বই পত্রী ও ভাই উমাত সবচেয়ে কাছের মানুষ হচ্ছে ইসা সবচেয়ে কাছের মানুষ নবী এর মাঝে আর কোন নবী ছিল না এটাই বিশুদ্ধ মত ওয়াঈসএ অবশ্যই অবতরণ করবে যখন তোমরা তাকে দেখবে তখন তাকে চিনে অর্থাৎ তার কথা শুনবে তার সাথে যুদ্ধ করবে তার সাথে যতটুকু করবে এটা রসুল আমাদের প্রতি নির্দেশনা তবে দেখা গেল আহমেদের বননা এই হাদিসটি থেকে আমরা বুঝলাম যে বোখারি মুসলিমে আসছে এমন কি আর বাড়া কুতুবুল সুননাতে আসছে মসাদ আহমেদে আসছে এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে इसा आलम करुद्ध कर विशेषकर दर्जलुद्ध कर अंतर्भुक्त हमें हादीगुलूमी आलोचना करते अने लम्बा हो जाए सबग आलोचना करतेब ना तब एकटूक हादीश ইসলামের যে সমস্ত দাওয়িনের যে সমস্ত সমস্ত সেই কিতাব এই কিতাবের মোতাবাতের পর্যায়ে ধরেছেন এবং যে আল্লাহ এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না কার হাদিস অস্বীকার করে ইমান থাকবে না সবাই বলে বিশুদ্ধ বিশুদ্ধ মতে তো সই হাদিস অস্বীকার করলে ইমান থাকবে না এজন্য আমরা সবাই উমতের একমত যে মতো হাদিসকে অস্বীকার করলে ইমান থাকবে না এটা ইমান আনতে হবে যোগাযোগ যারাই আকিদের উপর গ্রন্থ লিখেছেন প্রত্যেকেই এই ঈসা আলাই ইসলাম নাজির হওয়ার বিষয়টি ইমান আনতে হয় বলে তারা ঘোষণা করেছেন এই আমরা দেখতে পাই যে ইবনুজার তবাড়ি তিনি বলেছেন যে ও আউল আল আকাল বিশাহাতা কাউলমান কালা যে বিশুদ্ধ মত হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ কথা হচ্ছে এটাই ওই ব্যক্তি কথাই বিশুদ্ধ যে ব্যক্তি বলে থাকেন অর্থ হচ্ছে ইনি জমিন থেকে আপনাকে আকাশে উঠিয়ে নেব কারণ লিতা আকবর আমরা সুরালিস্লাম কানরুল্লাহাম থেকে মোতের পর্যায়ে আছে আনাউকাল তিনি কে হত্যা করার জন্য ইসা আলাহিসাম আকাশ থেকে নাজিল হবেন তারপর তিনি বেশ কিছু হাদিস নিয়ে আসে আখবর তিনি খবর দিয়েছেন বিনহুল কিয়াম আসবেন ইমামান ইমাম ইনসাফকারী ইমাম হিসেবে ন্যায় প্রাণ বিচারক হিসেবে তিনি আসবেন ইসা আলাহিসামের নাজিল হওয়ার বিষয়ে যে সমস্ত হাদিস অনেক বেশি সকানি উনত্রিশটি হাদিজ সেখানে উল্লেখ করেছেন সেগুলি কোনটা শাহী বেশিরভাগ শাহী কোনটা হাসান কোনো কোনটা দুর্বল আছে সেই দুর্বলটা মুনজাবার অর্থাৎ গ্রহণযোগ্য যেগুলো অন্য হাদিস দ্বারা যেগুলো কিছু হাদিস এসেছে যেগুলো স্পষ্ট ভাবে এসেছে যে দার্জিয়াল কোনো কোনটা আলাদাভাবে যে মাহাদির সাথে আসছে বিভিন্নভাবে সাহাবাহিক গ্রাম থেকে বর্ণিত হয়েছে যে এগুলো সহি হাদিস এগুলির মোতাবাতের হাদিস এগুলো সাহাবাহিক গ্রাম থেকে যা আসছে সেগুলিও মারফুর হুকুম রাখে এগুলো ইস্তিহাত করে কেউ কিছু বলেনি সুতরাং তারপর তিনি সব সম্পর্কে বললেন তারা যদি যে এই হাদিসগুলো যা আমরা বর্ণনা করেছি এগুলি মোতের পর্যায়ে চলে গেছে সুতরাং সিদ্দিক হাসানুল গুমারি তিনি বলছেন যে ইসা আলাই নাজিল হবেন এই কথাটি কোন রকমের সাহাবায় এবং এদের সমস্ত ছিল না সুতরাং এ ব্যাপারে কোন সন্দেহ করা যাবে না তারপর তিনি বলেছেন তাওয়াত তাহ্লা সাকি এর মধ্যে মতাবাতের পর্যায়ে পৌঁছে গেছে এর মধ্যে কোন সন্দেহ করা যাবে না মোতাবাতের হাদিসগুলোকে অস্বীকার করা যাবে না এই জন্য দেখা গেছে যে পঁচিশ জন থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে ইসা আলাহিসাম দুনিয়াতে আসবেন তারপর তাবের সংখ্যা আরো বেশি এরপরে সংখ্যা হিসাব করবে কে এমনকি কুতুবুস যারা লিখেছেন তাদের কাছে এত বর্ণনায় আসছে তা হিসাবে বাইরে তার বাইরেও আসছে মাসানিদ গ্রন্থের লেখক মাসানি তহালিসি মাসউদ ইবনে রাহুয়াই আহমদ ইবনে হাম্বল উসমান ইবনে ابي شيبا ابي علا বাজার দাইলমি এরা সবাই হাদিসগুলো বর্ণনা করেছেন এমন কি ইবনে খুযায়ম ইবনে হিববান হাকিম আবু রাওয়ানা ইসমাইলি দিয়াল মখতসি প্রত্যেক হাদিসগুলো বর্ণনা করেছেন জামা'মের যারা লেখেন তারাও বর্ণনা করেছেন মুসনাফা যারা তারও বর্ণনা করে সুনান লেখেন তারাও বর্ণনা করেছেন এমন কি তাফসির বিল মা'সূর যারা করেন তারাও এই হাদিসগুলো অস্বীকার করার কোনোযোগ নেই ইসা আল্লাহাম অবশ্যই তিনি তার রুহ এবং জাসাদ সহ উপরে উঠে গেছেন এবং সেখান থেকে তিনি নাজিল হবেন কেয়ামতের আগে এবং তিনি কেয়ামতের একটি আলহামদুল্লা সাল্লা আল্লাহ তালা জিবাবু বলেছেন রসুলামাজবাবু ঘোষণা করেছেন সেটাই সত্য যে অবশ্যই তিনি কেয়ামত আলহামদ হিসাবে তিনি আসবেন এবং তার আসার বিষয়টি মোতের হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য দেখা গেছে পাক ভারতীয় একজন বড় মহাদ্দেশ সম্পর্কে সবাই যার ব্যাপারে সুধারণা পোষণ করেন তিনি একটা কিতাব লিখেছেন তিনি কিতাবের নাম দিয়েছেন আত্মস্রী হবিমা মিন নজরুল মাসিহ অর্থাৎ মাসিহ নাজিল হওয়ার বিষয়ে মতবাতের পর্যায়ে যা আসছে সেগুলোটি হাদিস নিয়ে এসেছেন সত্তরটি বেশি হাদিস নিয়ে এসেছেন যা দ্বারা প্রমাণিত হয় যে ইসার হাসান অবশ্যই নাজিল হবেন অনুরূপ আউনুল মাহবুদ সর হাসনুল এর লেখক আজিম আবাদী তিনিও বলেছেন توقيت عن النبي صلى الله عليه وسلم في نزول إساء بن مريم صلى الله عليه وسلم من السماء جه متوقف جهارسي إساء الله عليه وسلم كي نازلوها بشريتيا آكاش تهكي جهتيني تار شوریر شهو نازلوها بان زوميني زوميني عند قرب قيامتير آگئي و هذا مذهب أهل السنة يتا أهل السنة والجماعة المذهب امام أحمد شاكر رحمت الله عليه بلن أحمد شاكر أبو الأشبال جنه محدث من فحول المحدثين বড় মহাদেশের মধ্যে একজন ছিলেন তিনিবাহ কারণ সহিদাহসাল্লাম থেকে এসেছে এবং এটা মালুমিন্দ দরুরা এটা অবশ্যই দিনের জরুরি বিষয় হিসেবে মেনে নিতে হবে লাইকমনুমান আঙ্কার এরপর তিনি সংস্কারক নামে নিজেদের বর্তমান সময়ে কেউ কেউ নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা এই সমস্ত সাহিসগুলোকে অস্বীকার করছেন যে ইসা আল্লাহিস্লাম শেষ নাজিল হবেন না তাদের কাছে বিভিন্ন রকমের সন্দেহ কাজ করছে এরা ইমান ইমানবুল গায়ব তাদের নেই তারা ইমান নেই তাদের ইমান থাকবে না কারণ এই হাজিগুলো মতামাতের মতামাতের অস্বীকার করা সাবধান করেছেন ইমাম শেখ মুহম নাসুদ্দিন আলবানী রাহ শেখ নাসুদ্দিন আলবানী তিনি বর্তমান সময়ের শ্রেষ্ঠ মহাদেশ বলে তিনি লিখেছেন জেনে রাখো দাজ্জারের হাদিস এবং ইসা হাদু আনা মতো যারা অধিকাংশ সময় যারা এগুলিকে অজ্ঞ এই জন্য তারা এ কথা বলে থাকে যদি কেউ এগুলোকে একত্রিত করে হাদিসগুলো দেখতে পাবে সেগুলো মোতাবাতের যেমন ইবনে হাজার সহ বলেছেন হাদিসগুলু মোতোয়াতের এই আমাদের ইমান আনতে হবে কোন রকম সন্দেহ থাকতে থাকা যাবে না দেখা গেছে धारण करतेम तुसरण करतेदा बेदात करते प्रत्येक बेदाय पथ भ्रष्ट अधिका বর্ণনা করার পরে বলেছেন ওয়াল ইমান বের হবে মাকতুই হে কাফে তার দু চোখের মাসকানে কাপের শব্দটি লেখা থাকবে ওয়ালিস বেআালুন ও আন্না যে। এর মধ্যে যে সমস্ত হাদিস এসেছে এবং এর উপর ইমান আনতে হবে যেটা অবশ্যই ঘটবে এবং এটাও ইমান আনতে হবে যে ঈসা হবেন এবং তাকে বাবু হত্যা করবেন তাহলে আমাদের ইমাম ইমাম আহ ইমামের মধ্যে জানিয়েছেন সেটা অনুসারে ইমান যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না কারও ততক্ষণ সে ইমান আনবে না যে ঈসা আলাই সাল্লা সাল্লাম নাজিল হবেন এর উপর ইমান আনবে না তার ইমান থাকবে না ইমাম আবু হাসল সাহ রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আকিদা জমাত আল্লাহ ইমানি দিয়া মাল এ কিয়া কিতাব وما جاء من عند الله جاء الله رفقه تكيه شغلو شكري ده وما راه سيقات عن رسول الله صلى الله عليه وسلم ابن جاء رسول الله صلى الله عليه وسلم تكيه شغلو شكري ده تو هبه بشدو متعشسه لا يردون من ذلك شئيان أهل السنوات جماعت ترى كخونو اير کنوطا ترى باد دينا كنوطا ترى مراد کرينا ويصدقون بخروز الدجال وعن عيسى يقتل هو ترى اتبشاش کره جاء خروز الدجال بير هوبه ابن عيسى علیه السلام تاكي حد تاكور بي তারপর তিনি সবশেষে বলেনা ইলাই হিনাদ আহিল সুনুল জামাত যা বলেছে যা উপরে যা উল্লেখ করেছি সেটার দিকে সেটাই আমরা বলি এবং এই মতে আমরা পোষণ করি এই মতে মতে আমরা পোষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার আকিদার যারা দ্বারকবাহক তারা প্রত্যেকেই যেমন ইমাম হাসান রাসাই রহম্লা তিনি ধারকবাহক ছিলেন আকিদার পরবর্তী পর্যায়ের পরবর্তী ইমামদের অনেকেই তারা অনুসরণ করে চলে যদিও তারা ভুল পথে অনুসরণ করে সঠিকভাবে তারা অনুসরণ করে তারাও তাকে ভালো ইমাম বলে জানে তিনি সব যে ইমার হাল আছেন যে স্টেজে ছিলেন সঠিক পথে ছিলেন তিনি শেষ শেষ এই কথাটি বলেছেন তার মা কারাতুল ইসলাম ইন ও ইখতলাফুল মোসাল্লিনের মধ্যে বলেছেন যে এগুলি আমরা ইমান রাখি এগুলোর দিকে যাই এই মতটি আমরা পোষণ করি আর আমাদের ইমাম ও তাহা অবজাহর তথাবিত বলেছেন যে আমরা খুলিউদ্দা জিয়াল ওপর ইমান রাখি এবং নজরুল ইসাহের উপর ইমান রাখি যা আমরা একটু আগে বলেছি সুতরাং কাদ ইয়াদও বলেছেন এক কাছাকাছি আর্টির পর্যায়ে তিনি বলেছেন নুজুল ইসা ও কতল হুদ্দা জিয়াল এটা স্বার্লাইফিলহু শরীয়ত এবং আকল কোথাও সেটাকে অস্বীকার করে না সুতরাং এটাকে সাব্যস্ত করতে হবে ইসাইন সোার তারপর তাকে দ্বিতীয় আসমান রাখা হয়েছে কারণ দ্বিতীয় আসমান তিনি সেখান থেকে নাজিল হবেন হয় না আর ইস আলামকে দ্বিতীয় আসমানে তিনি আবার নাজিল হবেন বলে আমাদের ইমাম শেখুল ইসান উল্লেখ করেছেন তাহলে বুঝা গেল যে এই ইসাই আল্লাহাম নাজিল হওয়া বিশেষ পর্যায়ে এটা কোনোভাবে কোনো উপব্যাখ্যা করা যাবে না এগুলো যেভাবে আমাদের ইমামরা বিশ্বাস করতেন আমাদের পূর্বশীরা বিশ্বাস করতেন সাহবা ইকরাম যে বিশ্বাস করতেন তা মেমুৎ বীন যারা চলে গেছে তারা যেভাবে বিশ্বাস করতেন সেভাবে আমাদেরকে এই এর আনতে হবে কোন সন্দেহ পোষণ করা যাবে না ঈসা আল্লাহ এই আসবে যে ঈসার উপরে যত অপবাদ অবাদ এখনো নাই অর্থাৎ অন্যদের অবাদের সময় পার হয়ে গেছে কিন্তু ঈসার উপর তারা এখনো চালিয়ে যাচ্ছে ঈসা সালাম তারা হত্যা করেছে তিনি এসে প্রমাণ করবেন এক নম্বর কারণ যে কারণে যে তাকে তিনি আসবেন কারণ হচ্ছে ইহুদিরা তার উপর অহবাদ দিয়েছে আর নাসাররা তার উপর তার উপর তার ব্যাপারে পদভ্রষ্ট নীতি অবলম্বন করেছে এই তিনি এসে সেটাকে সুস্পষ্ট করে দিবেন যে আমি তোমরা মিথ্যার উপর আসো আমি আমি আমাকে কেউ হত্যা করেনি বা আমাকে কেউ আক্রমণ করতে পারেনি আমি আল্লাহ তালা আমাকে উঠে নিয়েছেন এবং শেষ শেষ জীবনে এসে তিনি গুরুত্বপূর্ণ কাজটি করবেন অর্থাৎ যে তার ই ইসিহ মাসিহেদায়া তিনি মারতে পারেন মসিকে মারতে পারেন সেই জন্য তিনি আসবেন আর দ্বিতীয় যে কারণ হিসেবে কেউ কেউ বলেছেন যে ঈসা আলা সালাতাম যখন তার ইঞ্জিলে পেয়েছেন যে এই উন্মতের উদাহরণ হচ্ছে উম্মতের উদাহরণ হচ্ছে যেটা দেখতে যারা দেখে তারকে খুশি করে তখন তিনি চেয়েছিলেন যে তাদের মধ্যে হোক এই তার তিনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন আল্লাহ তার দোয়া কবুল করে শেষ জীবনে তিনি আসবেন ইমাম সেটা উল্লেখ করেছেন কোন ইমাম এই উল্লেখ করেছেন যে এই বিষয়গুলো তিনি একদিক তিনি নবী হবেন ইমাম জাহাবি রহমতুল্লাহ তার কিতাবটা তাজির আসমাই সাহাবার মধ্যে ইসা আলাহিসামকে উল্লেখ করেছেন যে তিনি সাহাবি একদিক দিয়ে আবার নবীও কারণ রসুল্লাহলামকে আলাহ ইসলাম দেখেছেন এবং তিনি তার সালাম দিয়েছেন এবং আখ সাহাবি মৌতান হবে সর্বশেষ সাহাবি যিনি মারা যাবেন তিনি হচ্ছেন এই সাবনে মারিয়াম আলাই সালাতাম यहज क्या आगेम केल्ला दुनिया नासारा कथाओ बार भूल तथ्य आशू भूल आईसैबरियम के आल्लाने सर्वशेष जिन सुबाद नबी सम्पर्केटर ऊपर सूप्रतिषित करवें दिन के सुल्लाह सलम सुबाद মহম্মদ সেটা আমি সবার প্রমাণিত করলাম তারপর তিনি যখন আসবেন তিনি বিচার করবেন মোহাম্মদ সোল্লাহি আসলামের সরিয়ত মোতাবেক তিনি অন্য কোনো শরীয়তে বিচার করবেন না যা মানুষ বলে থাকে সেটা সত্য নয় তার সময় সারা দুনিয়াতে আম নিরাপত্তা নিরাপত্তা প্রসার লাভ করবে এবং তিনি নিরাপত্তা সারা দুনিয়াতে এমন নিরাপত্তা আসবে মানুষ এই নিরাপত্তার অধীন চলাফেরা করবে মানুষের মধ্যে কোনো হিংসা হানাহানি থাকবে না এবং সম্পদ প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই বিষয়গুলো হাদিসে এসেছে এর উপর আমাদের ইমান রাখতে হবে রবিন আসসালামাইলকুম বরহম বকুহ